দার্জিলিং গেছি আমি যখন ভুটানে গেছি শুধু আলমাতা ভাত কারণ আমি জানি না ওটা কি করছে কিন্তু তার মানে আমি যেটা আমার আবার আমার সাথীরা বলতেছি ওরা রান্না করতেছে ওটা তো ধু তো ওটা তুমি যেটা ভাত খাইতেছো ওটাও তো হ্যাঁ এ ব্যাপারে শরীর মাছ আলা হইলো অমুসলিমে রান্না করলে অসুবিধা নেই রান্না মুসলিম করতে পারে মেন হলো বিষয়টা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 যে যদি আপনি স্পষ্ট হন যে ওই ইমাম সাহেবের আকিদার মধ্যে সের কে আছে তখন জামাতে শরিক হবেন কিন্তু পরবর্তীতে সোলাটা দৌড়াই পড়বেন বুঝছি মানে এটা বুঝছি সেটা হইলো যেমন আপনার দুর্গাপূজা বা কিছু হচ্ছে তখন আপনার খোয় চিরামড়ি দিচ্ছে হ্যাঁ খাওয়া যাবে কিনা মূল কথা হইলো প্রথম কথা হইলো এগুলো সবগুলো থেকে বিরত থাকা উচিত মানে পরোক্ষভাবে ওগুলা খাওয়া ওগুলা গ্রহণ করা মানেও আমার কিছুটা সম্মতি কিছুটা ইয়ে আছে এটার সাথে সহযোগিতা আছে এজন্য সবগুলা থেকে প্রথমে আমাকে দূরে থাকতে হবে কিন্তু যদি অবস্থা এমন হয় যে আমি তার সাথে সম্পর্ক চিহ্ন করলে তাকে আমি ইসলামের দাও দিতে পারব না এইসব এই ক্ষেত্রে দাও উদ্দেশ্যে এইসব জিনিস খাওয়া যাবে দাওয়াতের উদ্দেশ্যে যে আমি তার সাথে সম্পর্কটা থাকলে তাকে ইসলামে দাওয়াত দিতে পারবো এই কারণে নবিসাম অনেক ইহুদের বাড়িতে গেছেন ইহুদির খাবার খেয়েছেন অনেক হাদিসে পাওয়া যাবে কেন খাইছেন আগে তাকে ফাঁসে বসাইতে হইলে আপনি দুই একটা খাইতে হবে দাওয়াতের জন্য যতটুকু দরকার এতটুকু যায় এর বেশি এক বন্ধুত্বের জন্য ওয়ালার জন্য সেটা যায় না।